আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক ইন আলহামদুলিল্লাহ ওয়াসালাম রসুলিল্লা ওবায়দ প্রিয় দর্শক আমরা আজকে হায়া বা লজ্জাশীলতা নামক গুণটির বাকি অংশ আলোচনা করব বিগত অধিবেশনে আপনারা আমাদের সঙ্গ দিয়েছেন আশা করি আজকেও ইনশা আল্লাহ আমরা লজ্জাশীলতা নামক গুনটির আলোচনা করতে চলেছি আমরা বলেছিলাম যে লজ্জাশীল হওয়া এটি মমিনের গুণ এবং মম লজ্জাশীল হবেন আল্লাহর ক্ষেত্রে তুমি আল্লাহকে লজ্জা করবেন এবং সাথে সাথে লজ্জা করবেন ফেরিস্তাদেরকে কারণ ফেরেস্তাদেরকে লজ্জা করা সেটিও মমিনের উচিত কারণ ফেরিস্তারা আমাদের সঙ্গ দেন এবং আমাদেরকে ছেড়ে কখনোই তারা গমন করেন না কিছু ফেরিস্তা আছেন हमारे साथ कंटिन्यू तरा थे और किचु फिर आखो कख आसें दैनन्दिन आसान ये कि फिरता जेहेतु आहम्डबुल्लम सोरा इन फितर दस के बारो नम्बर आयत इरशादुमला हाफिजीन जे तोम हेफतारी तुम संरक्षणकारी आलों फिर फिर हम खूब भलोक जानी जे हमें जे कथागुलि আমরা মুখ দিয়ে উচ্চারণ করি চাই সেটি ভালো হতে পারে চাই সেটি খারাপও হতে পারে মুখ দিয়ে যে উচ্চারণ আমরা করি সেগুলো লিপিবদ্ধ হয়ে যায় এই জন্য মোহান্নবুল্লা আলমিনের পক্ষ থেকে দায়িত্বশীল দায়িত্ব নিয়ে এসেছেন এবং তারা দায়িত্ব পালন করেন একটু আগেই আমাদের আলোচনা হয়েছিল যে মহান্নবুল্লাহ আলমিন তাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন ফেরেস্তাদের সম্পর্কে কিন্তু আমাদের সম্পর্কে তিনি সার্টিফিকেট দেননি আমরা সবচেয়ে উত্তম কারণ মোহানরবুল্লা আলমিন সর্বশ্রেষ্ঠ যে শ্রেষ্ঠতা দিয়েছেন সেটি মানুষকে তবে মানুষের মাঝে একটি গুণ আছে তারা ভুল করে অন্যায় করে আবারও ফিরে যায় মহানরবুল্লা আলমিনের কাছে এবং তারা পরিষ্কার হয়ে যান কিন্তু ফেরিস্তাদের ক্ষেত্রে তারা কখনোই অন্যায় করেন না ফেরিস্তারা কখনো অন্যায় করেন না মহানরবুল আলমিন যে আদেশ যেভাবে দিয়েছেন সেভাবেই পালন করেন অতএব আমাদেরকে লজ্জা করতে হবে ফেরিস্তাদের সাথে প্রাণপ্রিয় দর্শক তাহলে আমরা লজ্জা করব আল্লাহকে লজ্জা করব ফেরিস্তাকে এয়ার পরে লজ্জা হবে মানুষের সাথে যেটি তৃতীয় পর্যায়ে আমরা বলেছিলাম তাহলে যে শুধুমাত্র মানুষকে লজ্জা করা এটি প্রকৃতপক্ষে লজ্জাশীলের গুণ নয় যে শুধু লজ্জা করবেন তিনি মানুষকে হ্যাঁ আমরা বলবো। কেউ যদি মানুষকে লজ্জা করেন মানুষের সাথে লজ্জাশীলতার আচরণ করেন তাহলে বলা যেতে পারে তার মাঝে আংশিক গুণ রয়েছে যেটি পরিপূর্ণ নয় এবং পরিপূর্ণ গুণ তখনই হবে যখন তার রবের সাথে তার লজ্জাশীলতা হবে প্রাণপ্রিয় দর্শক নেবী মহাল আলী সালাম বলেছেন মানুষের ক্ষেত্রে লজ্জার যে দিকগুলি তার মাঝে একটি দিক হলো মানুষকে কষ্ট না দেওয়া এটি একটি দিক মানুষের সাথে হাসি মুখে কথা বলা তাহলে ইমানের পূর্ণতা হলো যে মানুষকে কষ্ট না দেওয়া নেবী মহল্লা আলীহাসালাম বলেছেন তাহলে লজ্জার অর্থ হলো এই যে আপনি যখন তার সাথে শালীনতার কথা বলবেন খুব আদবের সাথে কথা বলবেন সাথে সাথে আপনার কাছ থেকে তিনি কখনো কষ্ট পাবেন না এটি হলো লজ্জা এবং যখন আপনার মাঝে লজ্জা নামক গুণটি আসবে আপনি আল্লাহর সাথে লজ্জা করেছেন ফেরেস্তার সাথে লজ্জা করেছেন এবং মানুষের সাথে লজ্জা করেছেন আপনি একজন সুন্দর মানুষ আপনি ইসলামের সুমহান যে গুণগুলি রয়েছে সে গুণগুলির মাঝে লজ্জা নামক গুণটিও একটি আর আপনি সেটিকে গ্রহণ করে ফেলেছেন আর শেষ লজ্জা হবে আপনার নিজের আত্মার সাথে কারণ আত্মার সাথে লজ্জা করা এটি হলো ইমানের একটি অঙ্গ এবং বলা যেতে পারে লজ্জাই যেহেতু ইমানের অঙ্গ এটি জড়িয়ে আছে যে আমি লজ্জা করব মহান রব্বুল আলমিনকে আর এই লজ্জাটি আমার মাঝে অটোমেটিক ফুটে উঠবে কারণ আমি লজ্জা করি আমার নিজকেও যখন নিজকে লজ্জা করার অর্থ হলো এই যে আমি গুনার ক্ষেত্রে অগ্রসর হব না যত ধরনের গুণা আর মানুষকে মহানরবুল্লা আলামিন খুব দুর্বল করে সৃষ্টি করেছেন তারা গুণা করবে ভুল করে আবার আল্লাহর কাছে ফিরে যাবে মহান রবুল আলমিন আমাদেরকে এই মানে গুন দিয়ে তিনি সৃষ্টি করেছেন মহানবুল আলমিন সৌরতে ইউসুফের বরং নিশ্চয় আমাদের যে আত্মা আছে এই আত্মাটি খারাপ কিছু কামনা করে মানুষের যে আত্মা আছে এ আত্মা খারাপ কিছু চায় কিন্তু এই খারাপ থেকে বিরত থাকে যে ব্যক্তি তার আত্মার ক্ষেত্রে से लज्जा भाव देखा इस महान रबुल्ला आलमीमा जमार रब हेफाजत कर दया करा तरह आत्मा के कंट्रोल करते क्यों पेनी कारण मेनरा तर आत्मा के सम्मान कर परिष्कार रखबे एवं आत्मार क्षेत्रों लज्जाशील हबें प्राण प्रिय दर्शक लज्जा नामक लज्जाशीलता गुणटी नहीं कथा बोल যেটি ইসলামের একটি মহান গুণ আমরা এখন আলোচনা করতে পারি যে লজ্জা করার যে প্রতিফলগুলো হয়ে থাকে এটি অনেক বলা যেতে পারে আপনি অনেকগুলো বলতে পারবেন আপনাকে যদি বলা হয় যে লজ্জা নামক গুণটি যদি ধারণ করে তাহলে কি কি বিপদগুলো থেকে তিনি বেঁচে যাবেন তার মাঝে প্রথম যে তার কাছ থেকে কোনো মুসলিম ভাই কষ্ট পাবে না অনুরূপভাবে তিনি হবেন আল্লাহর কাছে সর্বসম্মানী ব্যক্তি কারণ তিনি মমিনের যে গুণ ইসলামের যে সুমহান গুণ সেগুলো তিনি ধারণ করেছেন অনুরূপভাবে বলা যেতে পারে যে তার ইমান হবে পরিপূর্ণ আর সর্বশেষ যেটি আমরা বলতে পারি তিনি হলেন বিনয়ী আর বিনয়ী হবেন আল্লাহর সাথে ফেরেস্তাদের সাথে মানুষের সাথে তার নিজের আত্মার সাথে এই গুণগুলি অটোমেটিকভাবে তার মাঝে অর্জিত হবে প্রাণপ্রিয় দর্শক তাহলে আমরা সকল ক্ষেত্রে লজ্জাশীল হব। আমরা এখন আলোচনা করব। যে কি কি পদ্ধতি লজ্জা আমাদের মাঝে আসতে পারে হ্যাঁ কিছু কারণ আছে কারণের মাধ্যমে लज्जा नामक गुणटी के निजे मजे वस्तव में रूपदान करते माध्यमगे से मध्यमगढ़ सठीक ग्रहण करते हैं हो लज्जाशील होते प्रथम लोग अपनी आल्लर का दोआ करब दोआा हल प्रधान हथियार जार माध्यम अपनी लज्जानामक गुण की अर्जन करतेबेंट कारण महान रबुल आराम साथ कथोपकथ है मोहान रबुल आराम के जख आपनी रब मन कर আপনার স্রষ্টা মনে করে আপনার কর্তা মনে করে যে তিনি আমার সব কিছু করে দেন যখন এই অংশ আপনার মাঝে ফুটে উঠবে আপনি আল্লাহর সাহেব হাত তুলে কথা বলবেন আল্লাহ তুমি আমাকে লজ্জাশীল বানাও এরপরে সাল্লা দোয়া শিক্ষা দিয়েছেন যখন আপনি বেশি বেশি দোয়া পাঠ করবেন আল্লাহ আমাল যত ধরনের অশুভ কাজ আছে যেগুলো গুনার কাজ আছে সেই গুনার কাজগুলি থেকে তুমি আমাকে হেফাজত করো ওয়াল আমাল যত ধরনের নিকৃষ্ট চরিত্র সেগুলো থেকে আমাকে হেফাজত করে রক্ষা করো এবং যত ধরনের খারাপ কাজ আছে সবগুলো থেকে তুমি আমাকে হেফাজত করো আপনি যখন আল্লাহর সাথে আপনার ভাব করবেন আপনি কামনা করবেন আপনাকে মাহমবুল্লা গুণ্ডিও দিবেন যা আপনি আল্লাহর কাছে চাবেন মহানবুল্লাহ আলমিন যেটি আপনার জন্য পছন্দ করেন সেটি আপনাকে দান করবেন কারণ মহানবুল্লাহ আলমিন তার বান্দার ডাককে তিনি গ্রহণ করেন উজিব এ দা আল্লাহ আল্লা বলেন যে বান্দা যখন তার রবের কাছে দোয়া করেন চান আল্লাহ তালা তার ডাকে তার দোয়াতে সাড়া দেন অতএব আপনাকে দোয়া করা আল্লাহর কাছে কামনা করা এরপরে বলা যেতে পারে সর্বক্ষেত্রে আল্লাহ আমার প্রতি সূক্ষ্ম দৃষ্টি দিচ্ছেন এই অংশ ভাবা যখন আপনার মধ্যে এই ধরনের দিকগুলো ফুটে উঠবে যেনই আল্লাহ তালা আমার সাথে আছেন আমাকে দেখেন আমি যদি রাতের অন্ধ করে থাকি তবুও তিনি আমাকে দেখছেন আর যদি দিনের আলোতে থাকি তবুও আমাকে দেখছেন আর সবার সাথে থাকি তবুও আমাকে কন্ট্রোল করতে পারেন আর একাকেও যদি থাকি তবুও আমাকে কন্ট্রোল করতে পারেন যখন আপনার মাঝে আল্লাহ ভীরুতা মানে তাকোয়ার দিকগুলি ফুটে উঠবে আপনি যে লজ্জা নামক গুণটি অর্জন করতে সক্ষম হবেন প্রাণ প্রিয় দর্শক অনুরূপভাবে বলা যেতে পারে মহান রব আলমিন যে আপনাকে অসংখ্য ন্যামাত দিয়েছেন নেয়ামাতের প্রশংসা করতে যে আপনি লজ্জাশীল হবেন কারণ আল্লা তালা আপনাকে যখন অনেক ন্যামাত দিয়েছেন অনেক উপ দিয়েছেন আপনার স্বাস্থ্যগত দিক থেকে আপনার আর্থিক দিক থেকে আপনার ফ্যামিলির দিক থেকে সব দিক থেকে আল্লাহ তালা আপনাকে যখন এত নামাত দিয়েছেন উপকন দিয়েছেন তার প্রশংসা করতে যেয়ে মহান্ডবুল আলমিনের আদেশকে আপনি গ্রহণ করবেন বলা যেতে পারে দৈনন্দিন জীবনের হিসাব নেওয়া এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এবং মমিনরা সময় নিজের হিসাব তারা নিজে করে ফেলেন যেমনটি দৈনন্দিন তার যে ব্যবসার তার যে দোকানে হিসাব করেন সেই ব্যবসায় হিসাবের মতো তার চেয়ে বড় কঠিন তার নিজে তিনি হিসাব করবেন যখন তিনি হিসাব করতে সক্ষম হবেন যে হিসাব করি ওমর রহম বলেন যে তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেদের হিসাব করো তখন যখন আপনি হিসেব শুরু করবেন তখন আপনার মাঝে দিকগুলি ফুটে উঠবে এবং আপনি বুঝতে পারবেন যে কোন অংশে আমার ত্রুটি আছে প্রাণপ্রিয় উপস্থিতি এরপরে আমরা বলতে পারি অসংখ্য গুণ আছে ধরনের যার মাধ্যমে আমরা লজ্জা নামক গুণটিকে পেতে পারি আর একটি কথা শুধু আমরা বলতে চাচ্ছি সেটি হল ধৈর্য ধারণ করা আর লজ্জা নামক গুণটি তার মাঝে হবে যার মাঝে অধিক ধৈর্য আসবে কারণ ধৈর্য এটি গুণ আর এই গুণটি যার মাঝে এসেছে সকল দিক অটোমেটিক ভাবে সে আল্লাহর ইবাদতের ধৈর্য ধারণ করেছে আদেশ আদেশ হিসেবে মেনে নিয়েছেন অনুরূপ হয়ে আল্লাহর নিষেধ সে নিষেধকে নিষেধ হিসেবে মেনে নিয়ে তা থেকে তিনি বিরত থেকেছেন गुणी अपनी प्रिय दर्शक अपना आकाशे रंग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 द्विधा द्वंद मूल्यबोधे अभवन जीवन जापन धर्म के भूल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 पवित्र विशुद्ध जीवन जापन करना देखियतु वरक्रिया दर्शक বিরতির পরে আবারও আমরা লজ্জা গুন্টি নিয়ে আমরা কথা বলবো। এবং এই লজ্জা নামক গুণটি লজ্জাশীল হওয়া এটি যেহেতু মোমিনের একটি গুণ এজন্য এই গুণটি সর্বক্ষেত্রে হত হবে যদিও কিছু ক্ষেত্র আছে যেই ক্ষেত্রগুলোতে লজ্জা করা হয় মূলত সেটি লজ্জা নয় আমাদের শেষে এই পয়েন্টটি বলেই আমরা আজকের অধিবেশন ইনশাল্লাহ শেষ করব। এমন কিছু ক্ষেত্র আছে যেই ক্ষেত্র লজ্জার ক্ষেত্র নয় এ ধরনের ক্ষেত্রে আমরা অনেক সময় জড়িয়ে পড়ি এবং সেটি মহান রব আলের সরাসরি আদেশের বিরোধিতা করি যেমন উদাহরণ বলা যেতে পারে অন্যায়ের মুহূর্তে চুপ না থাকা কেউ যদি অন্যায় করে সাধ্য মতো তার প্রতিরোধ করা এখন প্রতিরোধের অর্থ আবার আমরা এভাবে বলবো না যে কেউ অন্যায় করছেন তাকে আমি জোর করে বন্ধ করে দেব সেটি নয় বরং মমিনের মাঝে সাধ্য অনুসারে সেই অন্যায়কে বাধা দেওয়ার চেষ্টা করা কারণ মমিনের একটি গুণ হলো ভালো কাজের আদেশ করা যথেষ্ট হতে পারে মহানবুল বলছেন যে তোমরা সর্বোত্তম জাতি এবং তোমাদের কাজ যেটি তোমাদেরকে যে জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন সেই উদ্দেশ্য হলো কারণ আমরা লজ্জা নিয়ে কথা বলছি আজকের সমাজের কথা বলছি যে কিছু লজ্জা আমরা করি যেটি মূলত লজ্জা নয় বরং লজ্জার পরিপন্থী বিষয় যেমন ছেলে অন্যায় করছে বাবা তাকে ছাড় দিচ্ছেন আসলে এই ক্ষেত্রে বাবাও লজ্জাবো করেন আরে ছেলেকে এই কথা আমি বড় হয়েছে ইত্যাদি কথা। আমাদের সামাজিক বলছি। সমাজে ঘটে ছেলে অন্যায় করেন বাবা ছাড় দিচ্ছেন অথবা বাবা অন্যায় করেন ছেলে ছাড় দিচ্ছেন উভয় ক্ষেত্রে হতে পারে এখন উভয় ক্ষেত্রে বাবা ছেলেকে ধরার অথবা ছেলে বাবাকে কন্ট্রোল করার এই বিষয়গুলো শরীয়ব দিয়ে আছে আদেশ আছে এবং এই ক্ষেত্রে লজ্জা করা এটি কিন্তু মমিনের গুণ নয় কেউ যদি করেন তাহলে এই ক্ষেত্রে সে লজ্জার পরিবন্ধী কাজ করেছেন কারণ বাবার ক্ষেত্র যদি হয় তাহলে বাবা তার ছেলেকে শাসন করবেন যদি অন্যায় করে নামাজ পড়ে না বাবার কাছে ফুল পাওয়ার যে তিনি তার ছেলেকে নামাজ পড়তে বাধ্য করবেন এটি হলো ইসলামের শিক্ষা তবে একদিন নয় তিনি তার ছেলেকে আদেশ দেবেন আল্লাহ বলেছেন মুরু আউল্লাহ বিসালাহ ওহম আব না সিনিন তাদেরকে আদেশ করো যখন তারা সাত বছরের পরে যখন বড় হবে দশ বছর হবে তখন একটু আদবের মাঠ দাও তাদেরকে ছেলে নামাজ না। ছেলে বড় হয়েছে আপনি এখন বলেন যে আমি ছেলেকে কিভাবে শাসন করব আর কিভাবে আদেশ করব এই নামাজের কথা বলতেও তো লজ্জা হয় না উজুবুল্লাহ আসলে এ ধরনের কিছু চিত্র কিন্তু আমাদের সমাজে আমরা দেখি প্রিয় দর্শক এই চিত্র ক্ষেত্রে আমরা বলবো আপনি বাবা হিসেবে আপনি মা হিসেবে আপনি দায়িত্ব পালন করেননি এবং মহানবুল্লা আলমিনের কাঠগড়াতে আপনি একজন দোষী কারণ মহানবুল্লা আলমিন যখন আপনাকে দায়িত্বশীল করেছেন বলছেন জেনে রাখো তোমরা সকলেই একজন করে দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আপনি পিতা অথবা আপনি মাতা আপনার যে দায়িত্ব রয়েছে মহান রব আল আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেসবাদ করবেন এই ক্ষেত্রে আপনার ছেলে অথবা মেয়েকে ছাড় দেওয়া তাদেরকে হক কথা বলতে লজ্জা করা এটি আদৌ কিন্তু মোমিনের উচিত নয় সাধ্য হিসেবে আর অনুরূপ বাবার ক্ষেত্রে লজ্জা করা এটিও উচিত নয় বাবা নামাজ পড়েন না আর ছেলে বলবে আমার বাবা এখন তার ক্ষেত্রে আমি কিভাবে বলি না এটিও আপনি লজ্জা নামক যে গুণটি गुण की जे क्षेत्र करोधी क्या अपनी क्षेत्र उचित बाबा के श्रद्धारिपूर्ण श्रद्धारे पढ़ें बाबा के अथबाता बा, यह कथा नसिहत करना तो यह नसीहतर क्षेत्र के लज्जाशील होते हैं कारण हक सम्पर्केल्लाह तला कथा हक अल्लाह तला हक कथा बोलते हक विषय के प्रकाश करते তিনি কিন্তু দ্বিধাবোধ করেন না লজ্জাবোধ করেন না এখানে লজ্জাইটি নয় এটি আপনার দায়িত্ব অনুরূপভাবে বলা যেতে পারে অন্যের ক্ষেত্রে এখন পিতামাতার ক্ষেত্রে পিতা ছেলেকে বাধ্য করতে পারেন কিন্তু ছেলে বাবাকে বাধ্য করতে পারে না শরীয় আদেশ করেনি বাবা যদি নামাজ নাও পড়ে ছেলে কিন্তু বাবাকে মারতে পারে না এটি ছেলের আদবের খেলাফ কারণ শরীয়ত তাকে এ নীতিমালা দেয়নি বরং বাবাকে দিয়েছে ছেলেকে মারার জন্য কিন্তু ছেলেকে দেয়নি বাবাকে মারার জন্য সম্মাহিত উপস্থিতি এই ক্ষেত্রগুলো আমাদের অবশ্যই বুঝতে হবে এগুলো হলো শরীরের নীতিমালা প্রিয় দর্শক তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে হক কথাকে প্রকাশ করা সেটি হলো হায়া আর কেউ যদি হক কথাকে লুকিয়ে নেই লজ্জাশীলতার কারণে তাহলে তিনি হায়া নামক লজ্জা বোধ নামক যে গুণটি সেই গুণে তিনি বিরোধিতা করেছেন এবং সেই ক্ষেত্রে একজন স্ত্রী পাপি এবং অন্যায়কারী প্রাণ প্রিয় দর্শক তাহলে আমাদের লজ্জাশীল হতে হবে সর্বক্ষেত্রে এরপরে আমরা আলোচনা করব দ্বিতীয় পয়েন্ট তাহলে প্রথম কথা হল যে হক কথায় চুপ না থাকা আদেশ এবং নিষেধের ক্ষেত্রে সম্ভবে বলা যাদেরকে যেভাবে আপনার সম্ভব সেভাবে বলা অনুরূপভাবে দ্বিতীয় কারণ বলেই আজকের অধিবেশন শেষ করবো ইনশাল্লাহ দ্বিতীয় কারণ হলো শিক্ষা অর্জনের ক্ষেত্রে চুপ থাকা আমাকে শিক্ষা অর্জন করতে হবে এখন শিক্ষা অর্জন করব এই ক্ষেত্রে আপনি লজ্জাবোধ করছেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনার বয়স এখন পঞ্চাশ এখন এই মুহূর্তে আপনার অবস্থান হলো আপনি দিনের শিক্ষা অর্জন করেননি অর্থাৎ নামাজের যেই দোয়া এবং সুরাগুলি সেগুলো আপনি অর্জন করতে পারেননি যে কোনো কারণে আমি বলছি না কারণ সম্পর্কে আপনার কিন্তু যে কোনো কারণে আপনি অর্জন করতে পারেননি এবং নামাজের দোয়া কালামগুলো ছাড়া আপনি কখনো নামাজ পড়েন কখনো নাও পড়তে পারেন কিন্তু এই কারণগুলো এখন কারণে যদি এই শিক্ষা থেকে আপনি পিছিয়ে থাকেন অথবা কথা বলেছেন। তখন তাদেরকে গবেষণা করতে বলেছেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না কেন তাহলে কোরআন শুধু পড়া নয় আজকে তো আমরা অনেকের ক্ষেত্র আছে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আর যারা আল্লাহর তৌফিক কামনা করেছেন চেষ্টা করেছেন আল্লাহ তারা তাদেরকে সে মানে সে মর্যাদা দিয়েছেন তারা শিখতে পেরেছেন আর যারা আজকে লজ্জার কারণে তিনি কথা বলেন যে আমার বয়স হলো পঞ্চাশ কিন্তু আমি কিভাবে এখন কোরআনের শিক্ষা অর্জন করব। অথবা দৈনন্দিন জীবনের আমলগুলো আমি কিভাবে শিক্ষা অর্জন করব। বরং এই ক্ষেত্রে আমার লজ্জা হচ্ছে প্রাণপ্রিয় প্রিয় দর্শক আশা করি আমাদের উদাহরণ আপনার বুঝতে কষ্ট হয়নি যে এই ক্ষেত্রগুলোতে একজন মেনের দায়িত্ব হলো তিনি সেখানে লজ্জা না করে তাকে যদি টিচার রেখেও শিখতে হয় প্রতিষ্ঠান যেতে হবে আমি কথা বলছি না যে পদ্ধতি আপনি ব্যবহার করে শিক্ষা অর্জন করতে পারেন আপনার বাসাতে টিভি আছে টিভি সেটে আপনি একটি সিরিয়াল এগিয়ে দিয়ে সেখান থেকে আপনি শিক্ষা অর্জন করতে পারেন আজকে শিক্ষা অর্জনের মাধ্যম একটি নয় অনেক মাধ্যম যে মাধ্যমগুলোর মাধ্যমে আপনি শিক্ষা অর্জন করতে পারেন আপনি এখন বলেন যে এই মুহুর্তে আবার লজ্জা হচ্ছে আসলে এটি লজ্জা নয় এই মর্মে একটি হাদিস এসেছে নবী করে এই হাদিসটি মা আয়সা রা বর্ণনা করেন মা আশা রদি আল্লাহা হাদিস বর্ণনা করেন যে নিসাউল আংসর আনসারদের মহিলারা হলেন সর্বোত্তম মহিলা নিসাউল আনসার তারা হলেন সর্বোত্তম নেমার নেশা বলা হয়েছে সর্বোত্তম মহিলা হল ওই আনসারদের মহিলা কেন লাম হায়া ও তান যেটি বুখারি সব হাদিসেছে মায় সারদ বলেন যে আনসারদের মহিলারা উত্তম মহিলা সর্বোত্তম মহিলা আর তাদেরকে তাদের লজ্জাশীলতা বাধা দেয় না দিনের শিক্ষা অর্জন করার ক্ষেত্রে প্রাণপ্রিয় অবস্থিতি তালে আমরা বুঝতে পেরেছি এখানে যে অংশ নিয়ে আমরা কথা বলছিলাম যে শিক্ষা অর্জন করছেন না আপনার লজ্জার কারণে মূলত এই লজ্জা এখানে লজ্জা নয় বরং এই লজ্জা এখানে নির্লজতা কারণ আপনার মাঝে লজ্জা নামক গুণটি আসেনি বরং নির্লজতা এসেছে কারণ মহানরবুল আলমিনকে আপনি লজ্জা করতে পারেনি যে অংশগুলো আমরা আলোচনা করেছি যে মহানরবুল আলমীকে প্রথম লজ্জা করা কারণ যখন আপনি মহানবুল্লাহ আলমিনকে লজ্জা করবেন তখন তার যে বাধা নিষেধ সেগুলো আপনাকে মেনে চলতে হবে এখন মহানবুল্লাহ আলামিন যে দিন দিয়েছেন সে দিন শিক্ষা অর্জন করতে হবে আর আপনি সেখান থেকে দূরে সরে আছেন অতএব আপনি একজন নির্লজ্জ মানুষ আপনার রবের ক্ষেত্রে প্রাণপ্রিয় দর্শক তাহলে আমরা অবশ্যই এই ক্ষেত্র খেয়াল করব নবী মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম যেহেতু তার অম্মুদকে শিক্ষা দিয়েছেন বিশেষ করে ফরজ দিনের শিক্ষা যেটি সেটি হলো ফরোজ শিক্ষা অতএব আর মায় সারজি আল্লাহ তাল এই হাদৃশ থেকে আমরা বুঝতে পেরেছি যে সবচেয়ে উত্তম হল যে যে দিন দিনশিক্ষা অর্জন করবে আর এই ক্ষেত্রে সে লজ্জাবোধ করবে না তাহলে এই লজ্জাগুলো থেকে আমাদের আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে লজ্জা ইসলামের সুউচ্চ উচ্চ গুণটি আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুন এবং সকল ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে ফেরেস্তাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে এই লজ্জানাবক গুণটিকে প্রয়োগ করার তৌফিক দান করুন রবিন الله الله জাহাঙ্গীর मान दिए चलें आलिम संसर्गे প্রতি বুধবার রাত সাড়ে নটায় বা সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন বিউটি